সালামুকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ প্রশংসা তারফিহান স্তাহিদিন পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠা থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আমরারি এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে থাকবো প্রত্যেক মাসও একটা করার পরিকল্পনা আছে যে সব উদ্যোগ নিচেন তো তারা প্রত্যেক মাসে একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে আপনি সবার সার্বিক সহযোগিতা আমরা কামনা করি আর এবং এই কেন যে বাইর বাসা আমরা দুলাল বাইর বাসা দুলাল বাইয়ের চাই আপনার খাওয়াই তাতে আমরা অর্গানাইজার যারা আছেন তারা কইছেন না হালকা নাস্তার ব্যবস্থা করলে বলবো তো ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম শেষে এখানে সালাদা কর্ম এশা সালাদ এবং এরপর ইনশাল আমরা সামান্য নাস্তা গ্রহণ করবো আর আপনার তোর আমরা পরবর্তীতে জানাইলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তারা লইয়া চেষ্টা করবা যে আমরা এন প্রোগ্রামটা থাকবো তিনটা পর্বে প্রথম পর্বত আলোচনা দ্বিতীয় পর্বত প্রশ্নোত্তর তৃতীয় পর্বত পর্যালোচনা পর্যালোচনা আলোচনা তো বুঝরা আলোচনা রাখা হইব তারপরে আপনাদের কোনো প্রশ্ন দিলে এইগুলো উত্তর দেওয়া হইব তারপরে পর্যালোচনা যে এই প্রশ্ন উত্তর বা আলোচনার মাঝে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা এটাও দিতে পারবেন ইনশাআ আল্লাহ তালা যাতে আমরা কনফিউশন দূর হয় আমরা দিন ইসলাম সম্পর্কে জানা যাইছি ইসলামের কোনো বিষয়ে যাতে আমরা মাঝে দূম্রতা না থাকে আমরা যেন এক একটা খালি ঘনিয়া গেলাম महिला प्रश्न तक तक हईलाते आरो कईलाते एक किलाइव हाँ जेहतु धारावाहिक भावे आदि तर समस्या तकिया था परवर्ती प्रोग्राम इनशाला पर्याचना करिया सठी सिद्धांत पूछता चेष्टा करम इनशाला তারপরে এলাকায় কোনো বিষয় দিতে পারে যেটা আমরা জানা নাই আমরা এটা জানিয়াও বা আরও বিজ্ঞজনক লড়ে আমরা আনার চেষ্টা করবো যারা এই বিষয়ে সমাধান দিতে হবে ইনশাআ আল্লাহ তো আমরা আপনি সবার সহযোগিতা কামনা করি আর আমরা আল্লাহ সুক্রিয়া আদা করি যে আল্লা সুবাহানাউ তালায় আমরারে এই যে প্রোগ্রাম করার সুযোগ করে দিলা আলহামদুলিল্লাহ এবং আমরা যাতে এটারে ধারাবাহিকভাবে সাল্লা দিতাম ফারি শি তৌফিক আল্লা সুবাহান উত্লা হাজার কামনা করি আর সম্মানিত উপস্থিতি আমরা বর্তমানে এমন এক পরিস্থিতিতে এ ধরনের একটি দিনই মাহফিল অংশগ্রহণ করিয়ার যেখানেও আজকে মুসলিমরা যে রাখিয়া গেছিলাম মুসলিম উম্মার ঐক্যবদ্ধভাবে আজকে কি সেই মুসলিম উম্মা ঐক্যবদ্ধ আছে আজকে মুসলিম বোমা বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন পদ বিভিন্নভাবে বিভক্ত সত্যি কিনা না এবং প্রত্যেক দল প্রত্যেক গ্রুপ প্রত্যেক সংগঠন প্রত্যেক সেই দাবি করের যে আমরা যে ইসলাম মানিয়ার অর্থ হইল সঠিক ইসলাম সত্যি কিনা না আপনারে আমরা স্মরণ করিয়া ব্যবসাইয়া যে রসদ সাল্লাহ আলি সাল্লামে চোদ্দশো বছর আগে মুসলিম উম্মা শেষের দিকে আইয়া যে বিভক্ত হইব এটা হইয়া গেস্তা কিনা না হইয়া গেস্তা আমরা সবই জানি মশুর ঘটনা আমরা দেশের সব ওয়াজ মাহফিলও সব মসজিদও আলোচনা হয় যে আমার উম্মত হল তেহতের দলইবা। হইবা আছে কিনা না এই যে দিন ইসলাম রাখিয়া গেছেন হইয়া যে এই দিন রূপে তারা যারা থাকবো উম্মতে মহাম্মদে আমার উম্মত যারা তারা তহত্তের বাকি বিভক্ত হইব সব জাহার্নামও যাইব একগুড়ো সারা। সেই একগুড়ো খরা প্রত্যেকের প্রত্যেক দল প্রত্যেক গ্রুপ প্রত্যেক তরিকা প্রত্যেক দাবি করে যে আমরা টৈলটিক প্রত্যেক মাঝহা প্রত্যেক সংগঠন তারা নিজে ঘর আমরা টৌটিক বা কেউ ইন্ডিভিজুয়ালি ঘর আমি যেখানে বুঝি আর ওখান ঠিক তো ইনশাআ আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করবো যে রসুল সাল্লা সাল্লাম বা কোরআন এবং সন্নার সত্যের মাফ খাটি কিতা হক কারখাসাদ পাওয়া যাইব হক কিলা পাওয়া যাইব কোন গ্রুপের মাঝে কোন দলের মাঝে হক আছে আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করবো আজকে এই বিষয়ে আলোচনা করবার লাগে সম্মানিত উপস্থিতি আল্লা সুবহান তালায় তিন নম্বর আয়তো যে আলয়ৌমা আকমাল আজকের দিন আলয়ৌম আজকের দিন আমি কিতা করছি পূর্ণাঙ্গ দিলাইছি। মোকাম্মেল হরিয়ে দিলাইছি দিনরে হুয়া দিন দিনটা কিতা আল্লা আল ইমরান উনিশ নম্বর আয়তো ইন্দিন ইসলাম আল্লাহর মনোনীত দিনে লোকিয়া ইসলাম ইসলাম ইসলাম কিতা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ এটা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ কমপ্লিট ওয়ে অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লা সুহান আরও আল্লা সুবাহানাও তাহলে আরব হৈরা যে সরা আল ইমরান পঁচাশি নম্বর আয়ত যে অায়ুর আল ইসলামী দিন আনাই ইসলাম সারিয়া দিয়া অন্য কোনো দিন যারা তালাশ করবো অন্য কোনো দিন মানে কিনা ইসলাম দিন মানে লোকিয়া ওয়ে অফ লাইফ অন্য কোনো ওয়ে লাইফ যারা তালাশ করবো ফালাই কবালা মিনহু সেটা কবুল করা হইতো নাই ফালেং কবালামিনিস সেটা খবল করা হইতে নয় অহু আফিল আখিরা তিমিনে আখিরাত কী হইব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব এই দিন মানে কীটা ইসলাম ইসলাম হইল গিয়ে একটা জীবন ব্যবস্থা এটা আমরা বুঝিনি যে ইসলাম একটা জীবন ব্যবস্থা দেখোকা আপনি যদি হিন্দু ধর্ম জানেন হিন্দু ধর্ম জীবন ব্যবস্থা নাই জীবনের সব সমস্যার সমাধান তারা ধর্মের মাঝে নাই খ্রিস্টানি সব সমস্যার সমাধান আছে ইসলামও আল্লাহার হক্লার অধিকার এবং আল্লাহর হক রসুদামের অধিকার রসুদ্ ইসলামের হক আছে কিনা না আলে অধিকার আলে হক আছে কিনা না সাধারণ মানুষের অধিকার সাধারণ মানুষের হক আছে কিনা না প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর হক পিতামাতার হক স্বামী স্ত্রীর হক সন্তানদের হক বড়দের হক ছোটোদের হক আছে কিনা না সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে ইভেন কি মসজিদও কিলা ডুকতা ইসলাম আছে কিনা না মসজিদ থেকে কি বাড়ানির সিস্টেম ইসলাম আসে কিনা না আপনি আপনার মন মতো বাড়িতে পারবেন কিন্তু এর দ্বারা স্বভাব হইত না এর দ্বারা ইসলামিক হুয়েতে বাড়ানি হইত নয় যে গড়া বাঁকা তেল শৈতানা আমরা সব জায়গা সালাম অত সামনে সিজন আইছে আপনি এলাকা না। আমরা যেতা এলাকায় ইলেকশনের সময় হয়েছে খালি আর সালাম পার্থ খালি সালাম আপনিও দুইমা গিয়া সালাম দিয়ে আপনি হেরান হয়ে যাবেন আপনার সালাম যে অকেশন আলী সালামেদে সালাম দিলে বালা করি সিনলাম না মনে হয় চিনছি আমি চিনছি না মনে করে যে অপরিচিত সালাম দিতে না না না না কিনা না আর সালামও ক্ষত সিস্টেমও আছে সেও সালাম দিলে হুহ হয় হল্লা রসদালামও প্রবেশ করতে পারতাম না যতক্ষণ পর্যন্ত তুমি তাই একজন আরোজনের মহাম্মত করছ আর আমিও খতামনি যে তোমার তাহলে একজনের আরোজনে কিলা মহম্মদ তৈরি হইব সাহবা ইয়ারসোল্লাহা আল্লাহ রসুল্লাহলামে কইছেন যে তুমি তাই সালামর প্রচলন করল আর সমস্ত কি সালাম উঠি গেছে আমি আমার ছোটোবেলা দেখছি যে আমরা যখন স্কুল থেকে যেতাম স্কুল থেকে যেতাম তখন আমরা একটা সালাম দিতাম যারে থাকতাম একটা সালাম দিতাম আর গন্ত এনডে দশটা নাকি হয়েছে এনডে দশটা নাকি হয়েছে মসিদেও কেন যে একটা সালাম দিলে দশটা নাকি হয় তো আমরা গণি গনি যেতাম যে কতটা সালাম দিলাম আর কতটা আমরা সব পাইলাম আর আজকে আমরা এমন এক এমন এক্সারসাইজে তো হঠাৎ করে যেমন না আমরা সমস্ত কি গেছে সালাম টি গেছে আমরা সমস্ত কোরআন গেছে। এক সময় বাড়ির কোরআনতেলাওত শোনা যায় তো মসিদও কোরআন তেলাউত আসিল কোরআন আছেন মসজিদর এখন মসিদর হঠাৎ করে অন্য কিতাব মসিদ দখল করে নিশ্চয় এখন তোকে পাওয়া যায় না কোনো জায়গা আপনি যদি তেলাওতায় গিয়ে কোরআন এখান হয় এমন আছে জায়গা রাখা আছে কিন্তু করা লাগবে অথচ এমন কিতাব ইমাম সাহর আশেপাশে রাখা আছে যেসব কিতাবে কোরআন আছে সহি হাদিস আছে জৈফ হাদিস আছে জাল হাদিস আছে আজগবি কিচ্ছা কাহিনী আছে ইসলাম বিরোধী কিচ্ছা কাহিনীকল আছে তা আমরা সোসাইটি অনেক জিনিস পরিবর্তন হয়ে গেছে মাত্র কিছু দিনের ভিতরে তো আমরা আবার যদি সত্য এবং সঠিক চাই আমরা যদি দিন ইসলামে ঠিক রাখতাম চাই আমরা যদি দিন ইসলামের মাধ্যমে দিন ইসলাম ঠিক কিন্তু আমরা যদি দিন মাধ্যমে উপকৃত হইতাম চাই তাহলে আমরা ফিরিয়ে দিতে হইব সাল্লাম যে দিন ডাকিয়া গেস্তা আলিয়াউমা আকমালতুল্লাহুম দিন আকুম সেই দিন যে দিন দিনটে হয়েছিল সেই দিন অংশ আছিল আজকে ওইটা দিনের অংশ আর যেটা দিনর অংশ আসল না আজকে চোদ্দশো বৎসর পরে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নত বিশ্বে দাঁড়াইয়া আপনি দিনের অংশ কিছু বাড়াইতে পারত রসুন সাল্লাই সোয়ারে কি তা আসিল তার বাহন কিতা আসিল উঠ বাহন কীতা আসিল গাদা বাহন কীতা আসিল ঘোড়া উঠ গাঁদা এগুলো আসিল বাহন বাহন উঠতে সময় দোয়াই কেসন কীতা দোয়া সুবাহ আল্লাহ আছে কিনা না দোয়া এখন আজকে এই বাহন অল আমরা সমাজও নাই বাহন চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে অনেক গাড়ি আইছে রিক্সা আছে অনেক গ্যাস গ্যাসের ব্যবস্থা আইস গ্যাসর পরিবহন সিএনজির কীটা হয়েছে অনেক হাইফাই দামি দামি গাড়ি অকাল বাড়াইছে দামি বাহন পরিবর্তন হয়েছে বাহন পরিবর্তন হয়েছে কিন্তু দোয়া পরিবর্তন হয়েছে ওই দিন যে দোয়া আস আজকে দোয়ারে কিছু মডিফাই করিয়া বাড়ানো দইব এখন তো আমরা বেশি ব্যস্ত এর মাঝে কিছু কমাই নিয়ে ধরব না কেউ দেখ ওই দিন যেটা অংশ আসিল দিনের অংশ এটা কেয়ামত পর্যন্ত দিনের অংশ তাকবো আর ওই দিন যেটা দিনের অংশ আসিল না কেয়ামত পর্যন্ত সেটা দিনের অংশ হইত নয় সম্মানিত উপস্থিতি ইমাম রহমাতুল্লাহ মদিনার বিখ্যাত আলেম তাই নিয়া কই এই উম্মা উম্মতে মহামদীর কথা কইলা যে তারা আউয়াল প্রথম যুগর যারা যেসব মানুষগুলো আসলা তারা যে জিনিস দিয়া হেদায়তর আসলা তারা কল্যাণ লাভ করলা এই উম্মার এই প্রজন্মর শেষ মানুষক হলে ও অল্যাণ ফাইতে এর বাইরে কোন কল্যাণের সুযোগ নাই এতে হব দিন ইসলাম হিসাবে ওয়ে অফ লাইফ হিসাবে ইসলাম রে ইসলাম যেটা কোরআন এবং সুন্নাতে আছে এর বাইরে কিছু আমরা হসাত নাই কোরআন এবং সুন্না রসদুল্লাহ আলাইসাল্লামের কিতা কইসেন বিদাই হজর বাসন যারা স্কুল স্কুলও মাদ্রাসা সব জায়গাতে আছে যে রসদসাল্লাম বিদায়ী হজর বাসনে কিতা কইন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে কখনো প্রথম হবে না টেলে আল্লাহর কিতাব কোরআন আর টেলে রসুল্লাহ সাল্লামর সুননা বা হাদিস দিন ইসলাম হেদায়তার উৎস আমরা কোরআন এবং আমরা সব একমত কোরআন সুনারে সব থেকে বালা বুচ্ছেন সব থেকে বালা কোরআন এবং সুনারে বুচ্ছেন খারা সাহাবাইকার আমরা দিয়া নাজবাইন এই উম্মার শ্রেষ্ঠ মানুষ সকল তারা যেইভাবে আনসারে বুঝছেন আমরা ওইভাবে বুঝার চেষ্টা করতেই রসুদ সাল্লাহ আলাইস্লামে কইশইন যে লাগিয়া টান উত্তরাধিকারী আলেম আলেমইলি এক বচন আর ওলাময় লগে বহু বচন বহু বচন বুঝেন তো একা একাদি কইলে রসুদ সাল্লাই কইশইন আল ওলামা ও রাসাতুল আমিয়া আলেমগণ লাগিয়া নবীর উত্তরাধিকার তো রসুলসল্লা হত্যকার উত্তরাধিকার খারা আলেমরা তে আলেম দেইলে গিয়া রসুল ইসলামের উত্তরাধিকার এখন আমরা ইসলাম তো এখন আমরা রসুলের ফাইমনি সাহবাইকের নাম রে ফাইমনি না আমরা খারারে ফাইম আলেমদেরকে ফাইম আমরা আলেমদেরকে জিজ্ঞেস করতে হইব যে কোনো বিষয়ে আরও জিজ্ঞাসা করি কিনা না আমরা দিন ইকছে খারার কাছ থেকে কিয়া রসুলের কাছ থেকে ইকছি সাহাবাইকারসি খাদের কাছ থেকে আলেমদের কাছ কিয়া مجھے کرم کم تم مدد جا آدیوار کر تر آنگت کر উলিল আমর বলতে খারা যে যারা রাষ্ট্র ক্ষমতা রাখে যারা খরলে আতখাট দিতে পারে জেনাকারীরা শাস্তি দিতে পারে তারা হইল আমর মফলে কই যে উলিল আমর মধ্যে আলেম সমিল সামিল যে তারা কিতা করেন আনসি রুলিং মানুষের জানাইন এতে হবো আল্লা সুবহানাও তাহলে অন্যত্রি কুম্লা না জানলে কিতা করো আহলে জিকির জিকার করো আহলে জিকির মানে কিতা কীতা আহলে যে কিন মানে আহলে লিম আলেমদেরকে জিজ্ঞাসা করো তোমরা যদি কোনো বিষয়ে জানো না অজ্ঞাত থাকো তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করো তো কোরআন হাদিস আমরা সাহাবাই কেরাম লাগান বুঝতাম খাদের কাস থেকে এই জিনিসটা পাইম আমরা খারার কাসে পাইম আলেমদের কাজে পাইম এখানে একজন আলেম রকম হয়েছে না আজকে সমাজে যে বিরোধ দেখা গেছে যে বিভক্তি দেখা গেছে এই কেন ওইসে ব্যক্তির লইয়া ইসলামর নামে যত বিভক্তি আছে প্রত্যেক বিভক্তির মূলে এজন ব্যক্তি আছে। আপনি যদি অমুক দল যোগ দেন তো ই দল বানাইছেন এজন ব্যক্তি বানাইছেন অমুক তরিকা যোগ দেন এই তরিকা কোনো এক ব্যক্তির তাকিয়ে আইসে অমুক মাঝাব মানেন ই মাঝাব খান তাকিয়েছে এই মাঝাব আলা গীতা কইয়া কোরআন হাদিস মানতেইব অমুক ব্যক্তির লাখান করিয়া দল আলাইয়া কোরআন হাদিস আমরা এই বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দ তাই নখালা বুঝছেন কোরআন হাদিস একটু আগে বন্দর থাকে ইয়ার তুই খড় যে আপনারা কোরআন এবং সুন্নারে মানতে হইব কোরআন সুন্নার বাইরে কোনো হেদায়ত সঠিক বাক্য কোন জায়গায় পাইবা সারসিনার ফিরসবর কাজ কুরআন হাদিস ভালো হয় ফুলতলির কাছাত কোরআন হাদিস আপনি জামাত ইসলামও কুরন হাদিসও আপনি তবলিক বুঝতে হলে আপনার নিজামে ইসলামও যাইতে হইব কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে হইলে আপনি খেলাফত আন্দোলন যাইতে হইব কোরআন হাদিস সব থেকে বালা বুঝি ইসলাম মৌলানা হাফিজ হুজুরের আন্দোলন যাইতে হইব আর ফৈত্ব দল ফৈত্যিক ইমামা এই খাজা মিনুদ্দিন্তা তরিকা নকশবন্দিয়া তরিকা মুজিদ্দে দিয়া তরিকা এইগুলা এগুলা প্রত্যেকটার পিছনে মাতাৎ আছে একজন ব্যক্তি আছে সত্যি কিনা না আরামে কোনো ব্যক্তির কাজাত এই বিষয়টা রাখিয়া গেলা রসদুল্লা ইসাল্লাম হইলা ওই কথা মনে আছে কত বাগ রে কইসা করল হুমফিন নার সব জাহার নাম একগুড়ো সালা। এই বক্তব্য রসিলে যখন শাহাবা রামর সামনে দিচ্ছেন সাহাবাইকেরাম করছেন যে এই একগুড়ো খারা কারণ তারা সত্যর ব্যাপারে কল্যাণের খাজে তারা সত্যিক বিষয়ে অগ্রসর আসলা তারা সাথে সাথে জিজ্ঞাসা করছেন ই এই আমরা তো সদস্য কোন মানুষে কি ওই গুরর সদস্য না হয়ে আসে কল্যাণ লাভ করতে পারবো হেদায়ত লাভ করতে পারবো জান্ন রসোল্লা সব জাহান্ন একগুর ছাড়া সেই কোন গুরু যে যারা জান্নাতও যাইব রসুল্লাহ আলহিমে কইসেন এক হাদিসের মজা এইটাই আল জামাত এইটাইলে আল জামাত অক্যবদ্ধ মুসলিম উম্মাহ তাহলে আমরা যদি সুরামায় এই তিন নম্বর আয়াতার সামনে রাখি যে আলিয়াউমা আকমাল দিনের দিন কী হয়ে গেছে দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে যে ওই দিন ইতেকালে রসুল সাল্লু আলয় নিয়েতা কি বিদায় নেওয়ার পরে আর কোনো তরিকা আর কোনো মতবাদ আর কোনো মাঝাব আর কোনো ব্যক্তি কি মানুষের সঠিক রাস্তা দেখাইতে পারবো না এটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে এটা পূর্ণাঙ্গ হয়ে গেছে আপনার আমার খাম পরবর্তীতে যত মানুষ হইব কিয়াম যে দিনে রাখিয়া গেছা রসলাই যে দিনে রাখিয়া গেছা ও দিনের অনুসারী ও দিনে খুঁজিয়া বার করা আর অক্টারে মানা চেষ্টা করা সবে সমানভাবে ফারব ফারতো না কিন্তু সবর টার্গেট হইতে হৌগলা খানোয়া চেষ্টা করা সবর খাম কিতা যারা চেষ্টা করবো মোজাহেদা করবো তারারে আমি আমার ফতে পরিচালিত করবো চেষ্টা কোন জায়গাতে গিয়ে তৈবো আপনার ঢাকার যেইতা সাইরা ডাকাত যাইতা আপনি বাড়িতে বাড়োসেন খাপড়ফর লইসন স্টেশনও গেছোন গিয়া ট্রেনও বই গিয়ালে গিয়া আনলে লামিয়ে আনলে দেখুন চিটাংয়েছেন কি করে দেয় যে আপনি বইতে আসতে ঢাকার ট্রেনও গিয়া বই গেছেন চিটাঙ্কর ট্রেনও আপনি বাড়িতে বাড়োইয়া প্রত্যেকটা জায়গাতে আপনারা সঠিকভাবে কীতা করতে হইব সঠিক বাহনও চেক করে করিয়ে উঠতে হইব আপনি বাড়ি থেকে বাড়াইছেন বাড়ি থেকে বাড়াইয়া যদি হমুকা যার উল্টামুকা যার গাড়িতে তোর তো আর স্টেশন আইতে না সিলেটে খালি যাইবা তে উঠতে সময় ও উঠতে বাড়ি বাড়াইয়া উঠলা বাহনও উঠতে সঠিক স্টেশনও আইয়া তারপরে লাস্ট যে বাহনও উঠত তো চেক করিয়ে দিতে হইব সিট তারপরে আপনি বইতে হইব আপনি করতে পারেন আপনি বাড়ি বাড়াইছেন বাজার বাড়াইছেন বাড়িতেইতা জার লইয়া আর মেঘর দিন ফিসলা রাস্তা ফিসলা রাস্তার উপরে আটতে গেলে কী হয় যে কোনো সময় হিসট খাওয়ার সম্ভাবনা থাকে তাকে কিনা এখন খেউ বাজারও হেঁচট খাই ফোর্ডিস যেতে পারে আবার খেয়ে ইলেও হইতে পারে যে কিয়া একেবারে সালামিত সালামি বুঝেনি তো সবে সালামি মানে ওই যে দরজার দাড়ি উঠতা দাড়ি উঠার আগেও তো ফিসটা কাইফোড়তে পারেন ফিসনা যদি দাঁড়িয়ে থাকে তখনও ফিস্তাফতে পারেন সত্যি কিনা না হেদায়তাইতে পারে আমরার সঠিক পথে পরিচালিত করার পরে তুমি সারা জিন্দগি আপনি ফির মুড়ি দিয়ে খরছেন না দেখা যাইব শেষ বয়স আপনি ফিরের মুখে ঝুঁকি গেছেন সারা জিন্দগি অসংখ্য মানুষ আছে সারা নামাজ পড়ছে কিন্তু মৃত্যুর আগে নামাজ ছাড়িয়ে দিছে এখন সেখান আমরা ফোন করে হয় ভাই আমার আব্বাওয়াল্লা আসলা নামাজি আসলা এখন তো নামাজ পড়েন না নামাজ কথা কহিলেন হইন হুসও জায়গাত নাই হুস শেষ সে করেন না আর এখন নামাজের কথা কইলে নামাজ পড়েন না অনেক মানে অভিভাবক গার্জিয়ানরা অনেক ছেলেমেরা এগুলার সমস্যাগ্রস্ত আছে এটা আল্লাহ হেদায়ত আল্লা সুহান আমরা প্রত্যেক দিন সালাতর মাঝে দৈনিক আদায় করি সত্র রাখাত একটা সুরা ম্যান্ডেটরি পড়তেও হয় এটা সুরার নাম কিথা সুরা ফাতেহা এইটার মাঝে আল্লাহ হাসাদ চাওয়া লাগে আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহাদে যে দিন আসাল মুস্তাকিব তো আল্লাহ তুমি আমরা সঠিক পথে পরিচালিত করো আর তাদের পথে পরিচালিত করো যারা তুমি হেদায়ত প্রাপ্তে মাধ্যমে না তারাই লি অভিশপ্ত জানছে সত্য জিনিস সঠিক জিনিস জানছে তারপরে মানছে না এরাই লগিয়া অভিশপ্ত এরাইল ইহুদি এখন আর নাসারা হলই লোকিয়া তারা পথবষ্ট তারা গোমরা, কেউ গোমরা। তারা জানছেও না মানার চেষ্টা করছে তারা না জানিয়া মানার চেষ্টা করছে আলোচনার মাধ্যমে সুন্না ছাড়া আর কোনো হেদায়ত আমরা উৎস নাই কোরআন সুন্না সব থেকে বলা বুঝছেন সাহাবাই কারাম হলে তারার মতব কোরআন সুন সাহাবাই কেরাম খান বুঝতে হয়নি আমরা ফাইমুখাদের কাছে আলেমদের খাচ্ছে আর আলেমদের দায়িত্ব এল গিয়া যে কোনো ব্যক্তি যখন আলেমদের কাছে জানতে চাইব কেউ যদি আপনারে মনে রক রাস্তা সম্পর্কে জানেন একজন মানুষ আইয়া সিলেট স্টেশনাল স্টেশনও নামছে কোনো দিন সিলেট আইছে না একজন ড্রাইভারে জিগার করলো ভাই আমি ফেসুগঞ্জ যেতাম কোন বাইদে এখন তার দায়িত্ব কীতা ফেসুগঞ্জের রোড দেখাইয়া দেওয়া না নয়া একটা রাস্তা বানাইয়া দেখা দেওয়া বাইদেও বাইদে গিয়া আরও নয়া রাস্তাটা বানাই এলো বাই যাও গিয়া তার খাম কিতা ফেসুগঞ্জ রাস্তা তারে দেখা নেই রসদ সাল্লা আমরা আকিয়া গেছেন রসুদামে একটা দাগ কাটিয়া দিছেন এটা দাগ টানছে ও রাস্তার ও দাগর উপরে হাত রাখছে আমরা অঙ্ক জামিতি করিয়া অঙ্ক বুঝি কিনা না ডায়াগ্রাম করি বুঝাই কিনা না অনেক আগে থেকে এখন গেছে আর অনেক সাবজেক্ট হল বাড়ছে এখন ডায়াগ্রাম এটা আরো বেশি হয়েছে আঁকিয়া বুঝাইন রসুদামে মুখ দিয়া রসদামে ডায়াম করিয়া আঁকিয়াছেন মাটির মাঝে দাগ দিয়া সিরাতে মুস্তাকিম এটাই লগিয়া সঠিক রাস্তা ডানে বামে আরো কিছু দাগ দিচ্ছেন দাগ দিয়া কইসেন যে এগুলার প্রত্যেকটার মাথার শৈতান আছে মঞ্চের গুমরা বানাইবার লাগে তার দিকে আহ্বান করেন তারপরে রসদালাম যে সুজা যে দাগ দিছেন ও দাগের উপরে আত এটাই সঠিক সুজা রাস্তা এটার অনুসরণ করোলা অন্যদিকে যাই না তারা কী করবো আল্লাহ রাস্তাতে গুব আখিয়া বুঝাইলা আগর হাদিসও মুখ দিয়া কইস আর এখানে আমরা কিন্তু রসদামে আখিয়া দেখাইছেন অন্য হাদিস রসদামে কইসান যার রাত্রে এবং জেলা কোন পার্থক্য নাই রায় দিন পার্থক্য হয় না রাইতে এলো অন্ধকার আইয়া আর দিনও ফর্ষা থাকে ইসলাম রে এমন সুস্পষ্ট ভাবে রাখিয়া যাই হার মাঝে রাত্রি আর দিন নাই অন্ধকার নাই আবার আলোকিত নাই সবটাই আলোকিত সুহান সবটাই আলোকিত কিন্তু আমরা আলোকিত রাস্তা ফাইয়ার না কেউ ফাইয়ার না যে কিছু মানুষে আমরা রেখিতা করছে আলোকিত রাস্তার অন্ধকারচ্ছন্ন করিয়া দিছে কই এটা খুব কঠিন এটা তুমি ফাইতে না। এটা কলবে কলবে আইছে এটা কিছু আইছে প্রকাশ্যার কিছু আইস গুফন গোফনিকো সিনাই সিনাই আইস তুমি একু ফাইতে নাই হে হিন্দু আল্লাহর খবর যে তুমি ব্রাহ্মণে তুমি ব্রাহ্মণ ছাড়া এটা এটা খুব ফোর্তা বার্তা আপনি যান না আজকের সমাজের আলেমখল অনেক আলেমখল কোরআন আপনি ফলি বুঝতে যখন কুরআন আয়াত কই বা হাদিস কইা কয় কুরন আপনি বুঝবা গিলা হাদিস ফলবা গিলা আপনার ষোল্লো বছর ফুটবা না আপনি বুঝবা এটা বুঝে না যে এই কোরআন আমাকে হাদিসে বাংলা করছেন আলেমখলে খাল্লা করছেন আলেমখলে ভর্বার লাগে না বাংলা শিক্ষিত মানুষের ভর্বার লাগিল আলেমখলে ভর্বার লাগিতে উর্দু ফার্সি আরবি আসিল এই বাংলা খরার দরকার আছে বাংলা খাল্লাগি করা হয়েছে যে যেসব আলেম হলে বুঝছেন যে মানুষে বুঝতে হইব জানতে হইব আপনার কনস্টিটিউশন আপনার জীবনর চলার ফথ আপনার ওয়ে অফ লাইফ আপনি যেন ডিসকাশন করা হয়েছে যেন এই বিষয়ে আলোচনা করা হয়েছে এটা যদি আপনি বুঝেন না তাহলে আপনি এটা মানা সম্ভব তাহলে কইব যে আপনি এটা বুঝতে নাই আরোগ্য করব হ্যাঁ তুমি বুঝবা কিলা আমরা বুঝবো কিলা তাইন অমুককে বুঝিসা তাইন ন এলাকিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেম আস্তা তাইনি বুঝছেন তারা প্রশ্ন করুক আল্লাহরা ফার্স্ট আলো তুমি যদি জানো না তাহলে আহ্লা জিকার করো তাই জিকার করা আনসার আবু হানিফা ইমাম শাহি ইমাম রাহমা আল্লাহ তারা যুগ্রেষ্ঠ আলম আস্ত আল্লাহ তারার জান্নাত নসিফা তারার মর্যাদা বৃদ্ধি করি দক্ষা তারার কথা এখন আল্লাহরা উলিল আমি মিনকুম তোমাদের মধ্য থেকে এখন তারা কি মধ্যে আমরা যারা মনের কা ইস মাজ আমরা যারা বসবাস করছে আমরা হানাফি মাজাম্বর ফলোয়ার আমরা সবে হানাফি মাজাব মানি কিনা না মানছি কিনা না কিলা মানছি ইমাম আবানি ভালো সাক্ষাৎ সেদিন আমরা প্রোগ্রামক জানাইছে আই আহ হে এটা তো কুরন আদিছর কথা কই ইমামহলরে না আমি হলাম সচা কুরআ আদিছ তো আল্লাহ রসুল ইসলামে কেন কুরন আদিস তুমি রসুল্লাইছ নি রাগ করে কইস আমি লাভাম আমি রসুল্ল ফাইছি না আপনি কিন্তু ইমাম পাইছেন নি আপনার আলে তো যেসব আলেমার কাজে যাই তারা হাটটা উত্তম আপনার হাটটা উত্তম একগর আলেমের কাজে আপনি গেলা এই আলেমে আপনার যে ইমাম আবুহানি ফার তরিকাটা কিন্তু আলেম নিজে তা কি কোন রাস্তা বানাইয়া না তাই ফুরানা রাস্তা ফুরানা তুলিয়া দিতা চলি যায় আপনি গন্তব্য ঠিক মতো পারবা কিন্তু তাই এমন এক গন্তব্য তো দেখা যায় যে আপনি আজকে বিভক্ত হইতে হইতে এমন বিভক্ত হয়েছে যে টুবি দেখলে বোঝা যায় যে কোন তরিার মানে কোন লাইনের আছে পাঞ্জাবি দেখলে বোঝা যায় কোন তরিকার আছে তার ড্রেস কৌটো আলাদা হয়ে গেছে স্কুলের ছাত্র দেখা যায় না নি অমুক ড্রেস স্কুলের ছাত্র অমুক ড্রেস ও কলেজের ছাত্র আজকে ইসলামের লেভেল ওলা লাগছে তার আটার স্টাইল দেখলে বুঝিলি তারা আল্লাহান এই যে বিভক্ত এই বিভক্ত মুসলিম আল জামাতবদ্ধার মাঝে আমরা কিবার লাগিয়া আল্লাহ রুজুরবদ্ধ ভাবে ধারণ করব আলারুজুর কিতা কোরআন এবং কোরআন সুনারে আলা খান্লাহান সাহাবা ফাহমুদ সাহাবাহ সাহাবাই কেন্লাহ তারা ভাবে বুঝছেন সেইভাবে কোরআন আদিসে বুঝতে হইব সম্মানিত উপস্থিতি আপনাদের আমরা কোনো দল কোনো তরিকা কোনো মাঝাব কোনো ব্যক্তির দিকে আহ্বান করবার লাগিয়েছি না আমরা আপনারে হইয়ার যে কোরআন এবং সুনারে আমরা মানি যে এইভাবে সাহাবাই কেন মানছ আর এইটা বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা জানিয়া লিমু যারা আমাদের কোরআন এবং সুনার এবং সাহাবায় কানাম ওখানে কিলাবুচ্ছেন সালফে সালিন হোক কিলা বুচ্ছন পূর্ববর্তী নাকার মানুষরা যেইভাবে বুঝছেন সেইভাবে বুঝার থেকে তারা কইবে তারা কাছ থেকে আমরা কিন্তু যে কইবা আমার তরিকা আমার বুজুর্গ আমার ঔ আমার হৌতরিকা আমার ও ফিরসাফ ও খানকা এরা থেকে আপনি বাসকে থাকতেইব কারণ এরা প্রত্যেকেই কিতা কিতাকরের কোনো ব্যক্তির দিকে লইয়া যাইতো সার কোনো একজন ব্যক্তির দিকে তার পারে যে এটা কোনো মাঝহামর নামে ডাকের ওই তোভারে কোনো তরিকার নামে ডাকের ওই তো ভারে সংগঠনের নামে ডাকের ওই তো পারে যে এটা কুরানিকির পাতিয়ে গু আছে খালি জিকির করে নামাজ ভরে না কিন্তু আল্লাহ কুস কুরিয়া আল্লাহ কুচন বৈ হুতি জিকির কর তার দলিল জিকির আর ফির মুক্তি আল্লাহিলা তালাশ করা রসিল আর কে মাজারো চায় কুরন কুরন আছে মাজারা চাওয়ার কথা আল্লাহ কুন্ন সুরাব আকারে যে উদৌ সুহাদা তোমাদের সাক্ষী হলরে ডাকর সাক্ষী মরিদার কারণ প্রত্যেকের কুরান আল্লাহ রসুল আল্লাহ সুহানা কু ইউ বিহি কান দিয়ে অসংখ্য মানুষ হেদায়ত পাইব এই কুরন দিয়ে অসংখ্য মানুষ গুমরা হইব আর রসুল সোল্লা সাল্লাম কইস বেশিরভাগ গুমরা না বেশিরভাগ হেদায়তের থাকবা যত জায়গাত আকসার এবং কাশির বেশিরভাগ কথা তারা হেদায় তারা গুমরা তারা এগুলো উল্টা খাওয়া হয়েছে আর বাহাত্তর জনগিয়া বুলফতরফি তো আপনি আমি যদি সত্য সঠিক আঁকিয়ে দিতে চাই তাহলে আপনার আমার একর সদস্য আর চেষ্টা করতে হইব চেষ্টা করতে হইব মাসটা তা তোমার চেষ্টা করতে হইব কিন্তু আমরা আকিদা বিশ্বাস আমরা আল্লাহ সম্পর্কে বিশ্বাস করছেন পার্থক্য আজকে আমরা সমাজ আল্লাহ লইয়া মত আছে কিনা না একগ্রহ করি আল্লাহ মোহমিনার কল্পর ভিতরে আরো গ্রহ আল্লাহ সব জাগাত আরো গ্রহ করা আল্লাহ আর স্বরূপ রে তৈরি আরো গ্রহ মানাও জিতটুকের বার করা আরোগ্য হইরা যে কোরআন হাদিস বুঝতেইবো সাহাবাইকার আজকে এই মত পার্থক্য মৌলিক বিষয়ে মত পার্থক্য ইমানোর মতো বিষয় মতো পার্থক্য হয়েছে আমরা কীতা করতেই এই জায়গায় দেখতে হইব যে রসুল সাহাবাই খেরাম সালফে আল্ল তারা কীভাবে আল্লাহ সম্পর্কে গীতা কইসেন আল্লাহ কোরআন হইরা যে তুমি তাই যেন তখন আল্লাহ আসেন আল্লাহ আল্লাহ তোমাদের সাথে আছেন। আবার আল্লাহ কোরআন হইরা আল্লাহ লাগিয়া সুমাস্তা আল্লাহ আর আল্লাহ আর শরুফরে আল্লাহ শহীনের সব সৃষ্টি করছেন তারপরে তাই আর শরুফরে সমন্বত হয়েছেন যখন কোরআন থাকি আমরা যখন দুই ধরনের কথা পাইলাম এখন দেখতেইব না নি আমরা খুঁজলাম যে কোরআন এবং খিলা বুঝতেইব রসুলাল্লাহান করি প্রশ্ন আল্লাহ মহিলা কর হুয়া ফিসামা তিনি আসমানো উফরে দিকে উঠে তা আমরা বিশ্বাস করি যে আমরা যে প্রশ্ন করি এই প্রশ্ন জবাব দিতে ওই মহিলা যে ইমানদার মহিলা যে জবাব দিছিল তখন আমরা কী ঠিক মার্কি না কইতেছে আল্লাহ আমার লগে আছে এই বিশ্বাস তোর সাহবাইকের আমার আসল না এই বিশ্বাস ইমাম আবুহানি ফমাম শাহি ইমাম মালেক আহমদ আস না এটা পরবর্তীতে আশারি মাতুরি অনেক পরে সবটা খার আল্লাহার আর হিতা কয় সবটা আল্লাহ সবটা হিতা কয় আল্লাহার আমরা কই আল্লাহার এই গেছে আমরা বুঝার তৌফিক দান সম্মানিতি জীবন ব্যবস্থা জানবো যে কোরআন সাহাবায়াম সাল কিভাবে মানছেন ওইভাবে আমরা মানার চেষ্টা করবো কোন বিষয়ে যদি সাহাবাহের মাঝে একটেলাভ থাকে তাহলে এই বিষয়ে আমরা মাঝে একটেলাভ থাকতেও পারে এটা ক্রিটিসাইজর বিষয় না। এটা ক্রিটিসাইজর বিষয় না নয় সাল্ফে সানাইনকের মাঝে যদি কোনো বিষয় লে একলাভ থাকে এটা আমরা সমাজে একতেলাভ থাকতো পারে কিন্তু যে বিষয়ে তারা মাঝে কোনো একাভ আসিল না আজকে নয়া করেই সেটা একতেলাভ করার নাই আপনি আমরা আমরা প্রাচীনতম যদি দেখি যে আহলেসুন্নত আল আহলেসন্নত আল জামাতর অনুসারী যারা তাদের মাঝে প্রাচীনতম যে বিভক্তি হয়েছিল সেটা হল সাইর মাহাবর বিভক্তি সাইর মাঝাবর কেউ কৈছেন না যে নবীনুর তৈরি সাইর মাজাবর কেউ কৈছেন না আল্লাহ সরবাদ্ত বি আজামান তাহলে এই করা আজকে সুযোগ আছে না সুযোগ নাই আপনি একতলাফ যেটা আছে যে ফিক্ষি মাসালাত সাইটটা ফিক আছে যে হানাফি শাফি মালিকি হাম্বলি সাইটটা ফিক আছে ফিক্ষি মাসালাত কিছু মত আছে কোরআন সুনার আলেম রাখিতরণ তারা এইখানে যেটা দেখুন যে কো সহি হাদিসের অধিক নিকটবর্তী সালফেসালেহীনের অধিক ক্লুজার বা অধিক বর্ণিত হয়েছে তারা ওইটারে গ্রহণ করেন কিন্তু তারা ওইটারে গ্রহণ করতে গিয়া যারা দুর্বলটার গ্রহণ করছেন বা কম গ্রহণযোগ্যটারে গ্রহণ করছেন তারা এটার ক্রিটিসাইজ করেন না এটার এটা আমরা অনেক আমরা অনেকেই বকবান দিই কিন্তু নাবিন নিচে যারা আত্মান দি তার ফিসে আমরা কীতা করি নামাজ পড়ি কিনা না পড়ি এক শ্রেণীর মানুষ হলে আজকে কর যে প্রচার করেন যারা মাঝহাম মানে না তারা কয়ে যে মাঝহাব যারা মানে এরা মুস্তিক এলাকা প্রচার হয়েছে কিনা না সমাজও হয়েছে যে মাঝাব যারা মানে না তারা যারা মাঝাব মানে তার মসজিদ করে না উজুবিল্লা যদি আমি একদিন চালাতা দেখা করছি মসজিদ যে আপনাদের বইতাম চাই আমি কির হয় আপনাদের বিশৃঙ্খলা সৃষ্টি কর না বইয়া ঠিক করা দরকার আমি বললাম ভাই ঠিক আছে আপনার লগে বই মনে কিন্তু আপনারও তো অনেক বিভক্তি আছে ফুলতলি তরিকা আছে চিস্তিয়া তরিকা আছে নকশপন্দিয়া তরীকা আছে তারপরে সরমুনাই তরিকা আছে তবলিক আছে জামাত ইসলাম আছে খেলাফত আছে ওগুলো তার বাদ আপনারা আপনারা তো আমরা মুসলমান হয় না আমি বললাম ভাই ও মাত্র মসিদ থেকে নামাজ পড়িয়েছি আপনারা যে নিমামতে করছেন আমারও তাই নিমামতে করছেন আমি তান নামাজ পড়লাম আমি যদি মনে করতাম যে মুসলমান না তান নামাজ পড়লাম কারণে অন্য কোন মানুষের ইসলাম থেকে বার করে দেয় না মক্কার হরমর ইমাম সাহে নামাজ ভরা তাই নাবির ফিরাদ বান্দীরা নাবির নিষা আত নাবির মাঝে বান্দি রেও না আজ সারিয়া নামাজ ফোটা এইসব মুসল্লি হল টান ফিষে আছেন সেদিন দিয়ে বার করে দেওয়া হয়েছে না এগুলা কিছু ফিক্ষি মশলা বুজগত মত পার্থক্য থাকতে পারে কিন্তু মৌলিক বিষয় আমরা কোনো মত নাই মৌলিক বিষয়ে যদি হয়ে যায় যে আল্লাহরের লোক এখাউ মতপার্থক্য যায় বিশ্বাসের ক্ষেত্রে মতপার্থক্য যায় কুফরি প্রকাশ্য জড়িত হয়ে যায় তার ফিচে আমরা সালাটা হরতাম না তারা জান তারা জানাইয়া দিবো তোমার এটা বল তারপরে যদি সেইটা তো সংশোধন না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তার করতাম না হে গিয়া কাছে কাছে গিয়া যদি কাছে করে আমরা যদি এটা জানি যে তার বিশ্বাসের ক্ষেত্রে মৌলিক ত্রুটি হচ্ছে তখন তার পিছিয়ে আমরা সালাদ করতাম না কিন্তু যদি ফিকি থাকে তাহলে আমরা এক্ষেত্রে কিতাব করতাম না তারা ক্রিটিসাইজ করতাম না আমরা এটা না যে তুমি আমরা মসজিদ থেকে যাও কি আর তারা উচিত হইত না যে আমরা বা এই ধরনের যারা ফিকি মাসালাত যারা আছে তারা মজিদ থেকে বার করি দেওয়া কিন্তু দুর্ভাগ্যজনক হলো এটা ওর এটা ওর অজ্ঞতার কারণে সব জায়গায় বাড়াবাড়ি আছে যারা কিতাব হয় লাঝাবি তারাও বাড়াবাড়ি আছে আর যারা মাঝাবি তারা মাঝেও বড় আছে বাড়াবাড়িতে কি আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে হইব আল্লাহ সুহান আমরা ইফরাত এবং তাফরিদর মাঝামাঝি না চরমপন্থী না নরমপন্থী আমরা চরমপন্থীও নাই শৈতল্যতাবাদী নাই আবার এক্সট্রিম পার্টি নাই আমরা মাঝামাঝি থাকতে হইব যে আপনি যদি দিনটা কঠিন করেন তাহলে দিন আপনার লাগে ফুরক্ষিত হয়ে কঠিন হয়ে তো তুমি কঠিন করিও না তোমার কঠিন এদায় আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে হইব যদি মৌলিক ত্রুটি না থাকে তাহলে সে আমরা দিনী ভাই তার লগে আমরা মধুর্য সম্পন্ন থাকতে হইব সে আমরা তার লগে আমরা ভালোবাসা তার মাঝে তার আমরা রাখলাখ দিয়ে আমরা আমল দিয়ে তারা কিন্তু করতে হইব তারা সংশোধনের লাগে চেষ্টা করতে হইব আর মৌলিক যদি ত্রুটি থাকে তাহলে তার আমরা দাওয়াত দিব কিন্তু সেও আমরা দিনী বাই যেহেতু মুসলিম সে যদি আমরা কিবলার আহলে কিবলা মানে আমরা এই আমরা লোকের রুখু করে আপনার লগে সালাত দেখা সে আমরা দিনী বাই আমরা একজন দিনী যদি আপনার একজন বাই তাহলে আপনি সংশোধন করবা আপনি যদি মনে করেন যে আপনার কেউ বাই সির্কর লোক জড়িত কেউ যদি বেদাতের জড়িত তাহলে আমরা আনার চেষ্টা তারা করতে বিল শিকমা সাথে সহকারে আপনার যদি না থাকে না তাহলে আপনার দাওয়াত আপনি দাওয়াত দিতে আপনি যখনও বিল হাক কি অতাবাস আপনি যখন হক কথা কই এমন পরিস্থিতি তৈরি হইব আপনি ধৈর্য ধারণ করতে হইব আর ধৈর্য ধারণের যদি আপনার এই ক্ষমতা না থাকে তাহলে আপনি হক কতা শরীরে খার দরকার আপনি আপনার মানকা কিন্তু দাওয়াত দেওয়ার দরকার নাই আর যদি দাওয়াত দিতে চাই তাহলে আপনারা কীতা করতে হবে দৈর্য এই অভ্যাসটা আপনার মাঝে থাকতেই আর হিকমতার সাথে দাওয়াত দিতে হিকমা মানে হিকমা মানে না গ্রহণ করা হিকমা মানি কৌশলে অন্যায়ের বিরোধিতা করা হিকমা মানুলে কি সুন্নাহ রসুদ সাল্লাহ আলাইর সূন্নতের অনুসরণ করা উইলে হিকমা মানে এটা যে অন্যায় চলতে থাকলো আর আপনি রসদ সাল্লাহিসাল্লামের তারা চাইছিল একটা হিকমা শিকাই তো আমরা সমাজ আমরা হিকমা বুঝি মানে কৌশল হিকমা মানে আমরা কীবা বুঝছি করা না হিকমা মানে কিতা থাকে মিশা থাকে আপনার আপনি মনে করেন যে আপনার গালি দিছে চালাক কইলে আপনার গালি দিছে যদিও কয় বুদ্ধি বুঝবা না আপনার হে এপ্রিসিয়ট করছে তে আল্লাহ আমরা দাবত দিতে গেলে বুদ্ধি রে খাটাই করিব সালাকি নাই রসদালামে আপনারা সবাই জানেন রসদালামের গীতা করল তার আইয়া যে আমরা সব মূর্তিগুলার ইবাদত করি তুমি তোমার রবর আমরা ইবাদত সো আর তুমি আমরা রঘুন্তরে ও ইবাদত হরবার আর তুমি যে যে জিনিস চাও তোমার ও জিনিস আমরা দিব তুমি নেতৃত্ব চাও কর্তৃত্ব চাও যেটা চাওটা দিবো তো রসিস্লা সালাকিও না তাই চালাকির আশ্রয় লইশো না চালাকির আশ্রয় লিলে কীটা করলে হয় তোমরা খুশি মানিয়ে দিই এরপরে আস্তে আস্তে আস্তে আস্তে ঠিক করলাম আমরা যেটা মনে করি যে কিছুদিন আমরা আগ্রা আনিলাই বিড়াই খান দাঁড়াতা এর হেসে ঠিক বা আমি ছোট তার বিড়ি যাই তারপরে ঠিক আছে আমি যে ঠিক করবো গ্যারান্টি আছে আমি আজকে এই আলোচনা রাখি আর খালকে আলোচনা যে উল্টা রাখতাম না গ্যারান্টি আছে তাহলে এই কেন বড়াই করার কিছু আছে আপনি সত্য সঠিক বুঝিয়েছেন আপনি আল্লাহ সম্পর্কে সঠিক বুঝছেন রসুল সম্পর্কে সঠিক বুঝছেন আপনার আকিতা সঠিক হয়েছে আপনার আমল সঠিক হয়েছে বড়াইয়ের কিছু আছে বরং কৃতজ্ঞতা আছে আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করবা হাম্মদ রসুল্লা সাল্লাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবানা কোনদিন কিয়মত দিতা যদি আপনি আমি খারে বুঝাইলিমু এই কেন অহংকার আপনি ইচ্ছা করলে হেদায়ত দিতে ভারেন না মহাম্মদাম আমি আল্লাহ যার ইচ্ছা করি তান হেদায়ত দান করি সুবাহ তাহলে হেদায়ত আল্লাহ কাজে চাইতে হইব হেদায়তার লাগে ফাইসেন আল্লাহ কাজে কৃতজ্ঞতা প্রকাশ করতে হইব এবং আপনার যারা ফাইসেনা যারা মাঝে আছে তারার কিতা দরদ নিয়া ভালোবাসা নিয়া মহব্বত নিয়া তারার কিতা আহ্বান করতে হইব এবং আহ্বান করতে গিয়ে আপনি সালাকি আশ্রয় লই বুদ্ধির আশ্রয় লইতে হইব হিকমতার সাথে তার আহ্বান করতে হইব আল্লাহ সুবাহানাও তাহলে আমরা বুঝার তৌফিক দান খরুক্ষা সুবাহানা কালদিকা সাদু